পার্থর এছাড়া আমি আর কোন তবু দেখছি পুতুলা সত্যি বলছি স্বদেশ এমনিতে ওরা যদি ঠিক করে ব্যবহার করতেন তাহলে কোন কথা ছিল না কিন্তু দুজনে একসঙ্গে থাকলে কি যে এক রাজ্যে ওরা থাকেন আমাদের সংসারে ওদেরও যে কিছু একটা দায়িত্ব আছে রত্নবলী হ্যাঁ ওদের ঠিক বলছে একটু আগে আমিও ঠিক ওই কথাই বলছিলাম তবে এক্ষেত্রে তো প্রয়োজনই পার্থগালে বাবা উকিল ছিলেন ধরো আমার বিজনেসে পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করতে পারবেন পুতুলবেলা এক ঝর্নার এই প্রথম বাচ্চা হবে সেখানে মাকে দরকার স্বাদেশে ঠিকই তো অনেক খরচা কিন্তু তুমি কি মানতে বললে স্বাদেশ বলে আহ কিভাবে বললে বলতো স্বদেশ বলে দেখো ভাবের কথা আমরা শুরু করলি নিচে বাবা মা বুবাই চাই কি আউট হাউস থেকে সদানন্দ পর্যন্ত ছুটি আসতে পারে তার চেয়ে তোমরা তাড়াতাড়ি একটা ডিসিশন নাও আমার ঘুম পাচ্ছি আমি বিপ্লব আর ঝর্নার কথা বলেছি ওদেরও একই মত তাছাড়া ড্রয়িং রুমে হয়তো একটু ড্রেন্স নিয়ে বসেছি হঠাৎ দুজনের সকল ইভিনিং ওয়াকে যাবে আমার ফ্ল্যাটের তো ভাই আবার ওই একটি এন্ট্রেন্স বাবা অন্যরকম উনি একলা থাকলে আস্তে করে হয়তো বেরিয়ে যান কিন্তু দুজনে যখন ঘটা করে এই কথা সবের মাঝখানে বৃদ্ধ বৃদ্ধা বৃদ্ধকে প্রায় টেনে নিয়ে এসেছে প্রথমে বৃদ্ধ রাজি হয় না তারপর দু একটা কথা কানে যেতে আকর্ষণ অনুভব করে সেও দরজার কাছে আসে বলে কোনো মহিলা থাকলে মা আবার আলাপ জুড়ে বলে সেদিন কি অবস্থা একদিন তো মিসেস কুরুের কি অবস্থা বেচারা বাংলা জানে না রত্ন বলে আসলে যুগটা যে কত পাল্টে যাচ্ছে মা বাবা সে খেয়ে আলেনি সাদা হ্যাঁ জুয়ের সঙ্গে পা মিলিয়ে চলার ব্যাপারটা ওরা বোঝেন মানে রত্না আমাদের কুড়ি বছর বিয়ে হয়ে গেছে এখনো প্রত্যেক কথায় যদি আমাকে মানে জিজ্ঞেস করো তবে তো পার্থ এখন আলাদা দুজনকে এখন আলাদা আলাদা রাখতে হবে এবং সেটা উচিত স্বদেশ বলে হ্যাঁ সুবিধে যাও রত্ন বলে হ্যাঁ তাই অনেকদিন আমরা আমাদের নিজেদের সুবিধে দেখিনি এবার দেখবো আমি তো কাউকে বাড়িতে ইনভাইট পর্যন্ত করতে পারেন না বাবা এমন তাহলে কিন্তু মা বাবা বলে সত্যি কথা বলতে কি ভৌদি ভাই আসলে শাশুড়িকে তুমি সহ্য করতে পারো না অ্যালার্জি আছে তুই বলে তাহলে আমি একটু সত্যি কথা বলি ভাই তোমায় দেখে শিখেছি যে ভাই হ্যাঁ অনেক কথা যাবে সত্যি দেওয়া যায় তবে থাক শোনো বাবা মার কাছে কিভাবে কথাটা বলা যায় স্বদেশ বলে তোমরা নিশ্চয়ই এক্ষুনি সোজে সজি এই সব কথা বলতে যাবে না পার্থ বলে পাগল নাকি এখন বললেই হবে এটা দরকার হয়ে পড়েছে পর মা দিল্লি গেলে এক বছর আগে তো মায়ের আসা সম্ভব নয় আর ওই একটা তা কি করে হবে ঝর্ণা আমাকে লিখেছে এক বছরের আগে ও বুড়িকে ছাড়তে পারবে না পার্থক কি যেন বলে হয়ে গেছে বৃদ্ধ দরজার কাছে থেকে যেন ছিটকে নিচে নেমে আসে বৃদ্ধাও তারপর দুজনে পরস্পরের দিকে তাকিয়ে বলে এক বছর এক বছর। আলো বদলায় সঙ্গীত দূরে মসজিদের আজান রাত বুবাই পিছনের একটা দরজা দিয়ে ঢুকে আলো জ্বালায় বৃদ্ধ বৃদ্ধা বুবাইকে দেখে চমকিয়ে যায় ওকে আশা নি ওরা বুবাইয়েরও একই অবস্থা বুবাই চাপা গলায় বলে কি জিজ্ঞাসা করলেনা কোন অভিসারে গিয়েছিলি তুই জিজ্ঞাসা করলি না ভোর রাতে সবার ঘর ছেড়ে আমরা এখানে কেন বসে আছি মর্নিং ওয়াক করতে যাবেন না এখানে ঘর ছেড়ে এখানে বসে আছো বুড়িওয়াল সারা রাত কোথায় বোঝা যায় এখানকার পড়া শেষ হলে কলকাতা যাবি না পড়তে বইয়ে বল না পড়াশোনা আর করব না মানে এই পড়াশোনা না তুই কলকাতায় গেলে তোর দাদুর একটু সুবিধে হতো তবু একটা মানুষ থাকতো যে জঞ্জাল সাফ করতে হবে গো নইলে অভিসারের পথ বড় কণ্ঠ কাুম পাচ্ছে কিন্তু দেখো সখাসকি পরম পুজো আর পরম পূজা নিয়ে আমার এই অভিসারের কথা না জানতে পারবে না কিন্তু ভুল হয় না রোজ হয় আজ দেখি ভুল হলো কেন গো যা সব ঘুরছে কোনদিন নিজের বাপের নামটাই না ভুলে বসে থাকে আহ মেয়ে ছেলে তুমি যাও যাও তুমি একটু গুড়িয়ে নাও গুড়িয়ে নাও দাদু ঘুম ভাঙলে তোমার সঙ্গে দুটো কথা বলো ঠিক দেখুক। আমি আর ওদের পরোয়া করি না শুতে যাই ঘুম পাচ্ছ চলে যাই বুড়ো বলে কি হবে গো এই যে দিয়ে সবগুলো মাল হয়ে যাচ্ছে আমার মাথার মধ্যে যেন কেমন করছে বুড়ো বলে এখনই মাথাটা ঠান্ডা রাখা দরকার কিন্তু এক বছর আমাকে সেই হিল্লি দিল্লি নিয়ে ফেলে রাখবে নিজেদের নিজেদের মতে তো কিছু অনেক দিন থেকেই ঘুষে গেছে এখন তোমার ভগবান না করুন তোমার যদি কিছু একটা অসুখ বিসুখ করে বসে আর আমায় যদি আসতে না দেয় গুড়ো বলে হ্যাঁ তোমার কিছু হয় আর আমাকে যদি তাহলে না না সে কি করে সম্ভব না তা হতে পারে না বলে কত অসম্ভবিত সম্ভব হচ্ছে স্বদেশী করে যারা মন্ত্রী হলো তারা নাকি ঘুষ নিচ্ছে যারা কালোবাজারি করে ওষুধ খাবারে ভেজাল মিশিয়ে কোটিপতি হলো তারা সব ইস্কুল টিস্কুল উদ্বোধন করতে গিয়ে ছেলে মেয়েদের ভালো থাকার শিক্ষা দিচ্ছে সৎ থাকার শিক্ষা দিচ্ছে এরকম আরও কত কি হচ্ছে আমরা ওদের জন্ম দিয়েছি লেখপড়া শিখিয়েছি সর্বস্ব খুয়েছি ওদের জন্যে তো এখন ওরা ওদের স্বার্থ দেখলে এতই কি অসম্ভব ব্যাপার হলো সেটা ওদের সম্ভব ওরা করুক আমাদের সম্ভব আমরা করবো মানে জানি না জানি না এখনো জানিনা তবেশকিল মনস্থির করে নিজের ভাবনাটা ভাবতে পারছি না ভালো দিয়েছে কথাটা বুমেরাং করে আমারই ফিরিয়ে দিলি বলে তোমরা আমারে যতটা বোকা ভাবো আমি ঠিক ততটা বোকা নই তুমি বোকা কে বললে তোমার হরে ঘরে বদ্রাতে আমি ছাড়া জানি সাত সকালে নিজে যেন কত সাধু পুরুষ রে চলে না বোঝো না শয়তান লোকেরা বজ্জাত লোকেদের দেখতেই ভালোবাসে হ্যাঁ আমার বড় ভয় করছে গো কাল সারাটা তো কোথায় ছিল ওদের পার্টির কাজ করছিল। কিন্তু ব্যাপারটা কি কি কাজ জানি না জানি না কিছু বুঝতে পারছি না মাথাটা গন্ডগোল হয়ে যাচ্ছে বুদ্ধিতে জানার কুড়ায় না ভোলা যায় না কিছুই ভোলা যায় না তলিয়ে থাকে একটু নাড়া দেওয়া সব কেমন ভেসে ভেসে ওঠে সব ভেসে ভেসে ওঠে ভেসে ভেসে আবার কোথায় তলিয়ে যায় নাগাল পাইনি গো নাগাল পাইনি একটু চুপচাপ তারপরে বুড়ো বলে দেখো তো এটার নাগাল পাওনা বাড়িতে কিছু একটা ছিল হালুই করে মিষ্টি তৈরি করছিল আমি একজনের যে বলেছিলাম দুটো পান্তুয়া লুকিয়ে চুরিয়ে আমায় দিয়ে আমি ওই পুবের বারান্দায় বসছি তার ভুলেই গেল কবে কার কথা কে ভুলে গিয়েছিল বলো তো দেখি হং সে তো পার্থর অন্নপ্রাশনের দিন বাব্বা ও কথা কখনো জীবনে ভুলবো বাড়ি ভর্তি লোক শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন উনি ফরমাস করে বসলেন কি আর করা তককে ত্বককে আসি কোন সুযোগে আ যায় পান্তুয়া ঘুর শ্বশুর তো সারাক্ষণ সেই ভিনের কাছে বসে আসেন এদিকে কে জানো ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে ভাগ নেওয়া যে গো তোমার বর্দির ছেলে সন্তোষ এসে বললো মামি ছোট মাসির গরুর গাড়ি থেকে নামতে গিয়ে পা গেছে শিগগির এসু মনে পড়েছে ফুললো রাগ তোমার ছোট বোন দেখে কি রক্ত কি রক্ত গেলাম সব ভুলে দুপুরে নিজে তো বেশ এক পেট খেয়ে নিয়েছিলে তা আমি কি করব ননদদের জোর যদিতে বসে পড়লাম ওদের সঙ্গে তারপর ঘরে গিয়ে বুঝলাম পেটের গন্ডগোল টোল সব বাজে কথা বাবু রাগ হয়েছে লচ্চা লট কথা শোনানো বাবা তখন আমার মনে হচ্ছিল পেটের থেকে পোলাও মিষ্টি লুচি সব উগড়ে ফেলে যদি দিতে পারতাম পায়ে ধরে মাফসে আলাদা করে খাওয়ার ব্যবস্থা করে তবে সন্ধি ওই ননজ্জায়রা কি হাসা হাসি মাগল লজ্জায় মরি লজ্জায় মরি চিপ করে থাকে তারপরে সেবারে পোলাও কত পেস্তা বাদাম করেছিল বলে তো এখন পেস্তা বাদাম পাওয়াই যায় না হ্যাঁ সব নাকি বিদেশে চলে যাচ্ছে সাহেবরা খাচ্ছে এখানে থাকতে সর্বস্ব লুটে ফুটে নিয়ে গেছে পাঠিয়ে দিচ্ছেন সব বিদেশি মুদ্রা নাকি অর্জন হচ্ছে হবেও বা আমরা করতে কি সব বুড়ি বলে মুদ্রা তো অর্জন হচ্ছে সেগুলো যাচ্ছে আরে আমরা তো এখন আদার ব্যাপারই ভোর হে এলো সবাই এখানে উঠে পড়লো যাও খিড়কির দরজা খুলে দাও গে সদানন্দ এলো বলো আমি নাকি কোনো কাজেই লাগিনা এই সাত সকালে দরজাটা খুলে দেবে তার জন্য তো একটা লোক লাগে ওরা বলে যায় আমিও একটু গড়িয়ে নেই গিয়ে কুমড়টা বড্ড ব্যথা আমার ওগো তাহলে এসো দরজা খুলে রেখে শুয়ে পড়বে খুলে হ্যাঁ ওরা চলে যায় পেছনের দরজা দিয়ে সমস্ত কিছু একটু থেমে থাকে যন্ত্রে সকালের সুর পাখির ডাক্তার চলছিল সব শব্দে চুরমান করে একটা জিপ এসে বাইরে দাঁড়ায় দেখা যায় সুসজ্জিতা রত্না সড়ে দিয়ে নেমে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায় সকাল হয়ে গেছে একটু বেলায় এরপরে ওই একই দিক দিয়ে পার্থ এখানে আমি রতনাকে দোষ দিতে পারি না ওই ব্যাকে রেসপনটি নেবে কেন ঠিক আছে ঠিক আছে তবে এমন তেমন দেখলে তোমরা একটু মদত দিও গুরু আবার তর্কে ওস্তাদ উকিল ছিল তো আর তুমি তো বাইরের লোক ব্যাপারটা আসলে পার্থ পুতুল বালি তোমার মত আমি যদি ভাবতে পারতাম তোমরা যে যাতে পুরুষ পুরুষ যাতে অনেক নামে আমরা প্রগ্রেসিভ। আমি কি করবো আমি জানা সবাই বলে কেন কি হলো দুজনে এখনো ঘুমুচ্ছি ওরা তো কোন ভোরে উঠে পড়েন ঘুমুচ্ছেন মানে পার্থ বলে দুজনে তো আর বলে পুতুল বলছি বলে বুড়ি তো আবার কাঠি স্বদেশ রতনাকে তা তুমি একটু ঠেলা দিয়ে ডাকলি তো পারতে বলা যায় না বয়সটা তো সুবিধের নয় পার্থলে ঠিক তো এদিকটা তো হবে পুতুল না না স্বদেশে আমি বিশ্বাস করি না দুজনেই একসঙ্গে একটা কিছু হবে তুমি থাকো তো বিপ্লব ওখানে গেলেই যে একটা চেক আপ হয় সেটা সকলের জানা আছে স্বদেশ বলে রত্ন দুজনে কি কি বললে না বলতে পারবো না বলো না না মানে কিরকম জড়া মনে করে শুয়ে আছে আমাকে আমার লজ্জা করছে মা দরজা খোলা রেখে না দরজা ভেজানো ছিল আমি ভাইলাম হাজার ফেরও বয়স হয়েছে সজার বল ঠিক আছে ঠিক আছে দরজাটা আবার ভেজিয়ে দিয়ে খুব জোর ধাক্কা বউ তাহলে বৌদি যাক আমি পাবো না ভাই তুমি একটু ঢঙ্গি আছো তোমার নিজের বাবা মার আমি পারবো আমি পারবো না দায় তোমার দাদার আস তোমার আমার কর্তা যা হুকুম করলাম তামিল করব রত্ন বলে সত্যি বলতে কি ভাইব দিয়ে আমাদের কোনো দায় নেই সেই হিসেবেও নেই বাবা মায়ের দায় ছেলেদের ওপর বর্তায় তবে নিহাত আমরা আজকালকার মেয়ে তাই রেসপন করতে চাইনি অন্য অনেক সংসার দিকে তাকিয়ে দেখো না একবার কি বলেছিলাম স্বাদেশ ভেতরে ভেতরে সেই সনাতন ভারতবর্ষ কাজ করে চলেছে পরে দেখো রত্না ওভাবে কথাটা দেখ রত্ন ওভাবে কথা বলাটা তো ঠিক না কম পাস করাতে বাবার যত খরচ করেছিল তোকে হেমে পাস করাতে তার চেয়ে কিছু কম পড়েনি স্বদেশ বলে আহ পার্থ এইসব হেমে ব্যাপারে ঢুক নাকি না তোমাকে নিয়ে হরিং জিপ নিয়ে সেই কখন থেকে অপেক্ষা করছে দার্জিলিং যাবে না পার্থ বলে যা যা রত্নদের কোশি যা যা রত্ন রত্ন বলে তুমি যাও না আমি দরজা ভেজিয়ে দিয়ে এসেছি স্বদেশ কি মুশকিল আমি গিয়ে কি বলবো আপনাদের সঙ্গে আপনাদের মেয়েরা কথা বলবে বলে বসে আছে তোমাদের করতে সেই রোদের মধ্যে স্টার্ট করতে হবে আজও একটু মেঘের দেখা নেই মা সাতটা বেঁচে গেল দেখছি আমি যাচ্ছি তার সকলে সেই ভালো তুমি গিয়ে বেশ করে বলো যে আমরা চলে যাচ্ছি তাই যাওয়ার সময় একটু দেখা করো পুতুল বলে আগের দিন হলে বেশ বলা যেত একটু পায়ের ধুলে নেবো হাসতে হাসতে চলে যাও পার্থ সিগারেট কেস করে ধরায় স্বদেশের দিকে এগিয়ে দেয় স্বদেশ নাই না কি লাভ সিগারেটটা নষ্ট করে ওদের সামনে পড়লেই তো আবার পার্থ বলে মায়েরই স্বদেশ তুমি এত হিসেব ছাই যত্ন বলছে একটু হিসেবে হলে তো মাছতা নইলে ও যে পজিশনে আছে অন্য লোক হলে এতদিন কলকাতায় নিজের পক্ষে শিলিগুড়িতে একটা বাড়ি করে ফেলতে পারত কিন্তু কোথায় ছোট ছোট লাগছিল এই মরালিস্টের ভাই আমি একটু পাশ কাটিয়ে চলতে চাই রত্ন বলে আজকাল মরালটা কোথায় আছে বলতে পারো জীবনে ঠকবার জন্য হয়ে থাকবার সত্যি কি কোনো বাহাদুরই আছে বা তাহলে এই হলো কথা তা স্বদেশ তোমার ওই এখনো কথাটা স্ট্রাইকিং লাগলো মানে বাড়ি করবার প্ল্যান ট্যান করছে নাকি না না এখনই কোথায় কি ম্যানেটন দ্য কাপ দা লিফ না না আমার কাছে তো আমার ভয় বা লজ্জার কিছু নেই আমার এক পার্টনারের অনেকগুলো ভালো প্লট আছে যোধপুর পারকে। না ভাই যদি বাড়ি করি ভেবেছি নর্থ বেঙ্গলে করবো আফটারঅল এদিকের ছেলে তো আরে সে তো আমারও বচপন ভাই এদিকে শিলিগুড়ি নেই রত্ন সবাই তো এখনই বলে বাংলার দ্বিতীয় রাজধানী কালা শুনলাম সামনের মাসে স্টার নাইট হচ্ছে বম্বে ফিল্ম রত্ন বলে এই আগে থেকে টিকিটের বন্দোবস্ত করো কিন্তু এবারটা তো আরো ইম্পর্টেন্ট আমি স্টার ফেস্টিভেলে যাইনি তো বলা যাবে না লোককে হাই টিকিট একশো টাকা না গেলে লোকে ভাববে পয়সার ভয়ে যায়নি সে তো একেবারে আত্মআত্ত সামিল হবে না রাতনা। কে জানি বাবা তুমি কখন যে সিরিয়াসলি কথা বলো আর কখন যে ঠাট্টা করে কথা বলো বোঝাই যায় না সদেশ বলে তার চেয়ে তোমাদের ওই ঘ্যান ঘ্যান প্যান্ট করে যেও যেটা তোমাদের মানায় রত্ন বলে ইয়াস স্যার আর তুমিও ভালো করে ঘুষ টুস নিয়ে বউ ছেলেকে নিয়ে সুন্দর করে থাকবে বলে একটা বাড়ি বানাও যেটা তোমাদের আধুনিক অফিসারদের মানায় স্বদেশ ঘুরে কি একটা বলতে যায় পুতুল ঢুকে পড়ে পুতুল বলে চলো ওই বুড়ো বুড়ি উঠে বসে আছে তোমাদের জন্য অপেক্ষা করছে রত্ন আমি সাদানন্দকে বলে এসেছি ওদের জন্য একটু চাটা দিতে উমা ওখানে কি করবে কথা বলা যাবে যা বলবো সে তো সবই সদানন্দর কানে ঢুকবে তাছাড়া পাশের ঘরে বুয়াই ঘুমোচ্ছে কাল হয়তো রাত্রি অব্দি পড়াশোনা করেছে তাই এখনো ওঠেনি ও যদি জেনে যায় তাহলে সদেশ বলে হ্যাঁ এইসব কথা এগুতে থাকলে একটু উত্তাপ সৃষ্টি হবে বিচিত্র নয় বলে হবেই মা যা করবে না আমি জানি মাকে বলে যাই আমি এটাকে নিয়ে আসছি চলে যাই সদেশ বলে ওদের চাটা পর্যন্ত খাওয়া হলো না পুতুলবেলা ও বাবা তাহলে আজ আমাদের দার্জিলিং যাওয়া হবে না রত্ন বলে আচ্ছা স্বদেশ এটা এমন একটা কি সাংঘাতিক ব্যাপারে তাছাড়া রোজ সকাল ছটার মধ্যে চা খাওয়া হয়ে যায় আর যে এখনো ঘুমবেন কি করে জানবো বলো কি মুশকিল আমি তো চায়ের কথা বলে এসেছি রত্ন স্বদেশকে বলে তুমি এক এক সময় এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করে তোলো না যে তোমার জন্য আচ্ছা বাবা আচ্ছা তোমাদের বাবা মা তোমরা বুঝবে আমার কি পার্থ প্রবেশ বলে আসছে বৃদ্ধ এবং বৃদ্ধা প্রবেশ করে একটু চুপচাপ স্বদেশ হঠাৎ বলে হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে রইলেন কেন পার্থ একটা চেয়ার এগিয়ে দিতে বসো বাবা রত্ন একটা মোড়া এগিয়ে দেয় বসো মা বৃদ্ধ বৃদ্ধা বসে পার্থ বাবা আমরা তো আজ দার্জিলিং চললাম হ্যাঁ বলো দিন দিনে পর ফিরবো ভাবছি সেই এক মাস পরে তো তোমাদের যেতেই হবে তা আমাদের সঙ্গে চলো না বলি বলে এত তাড়াতাড়ি তাহলে রত্ন বলে তাড়াতাড়ি কি মানে দুমাস হয়ে গেল তাছাড়া কলকাতা দিল্লি এসব জায়গাতে তোমার এই এদ পড়া এদো পচে জায়গার তুলনায় স্বর্গ আমাদের এবার স্বর্গ আর নরক সেই তো এক কোণে পড়ে থাকা আহ ওরা কি বলে শুনতে দাও বসো বলো পার্থ কি বলবে না বলছিলাম এই ঝিমলিটার সরি পার্থ বলছি না বলছিলাম এই ঝিমলিটার এক সময় খুব মুশকিল হয় আমাকে আর পুতুলকে তো প্রায় সন্ধ্যাবেলা এই পার্টি ফার্টি মানে ওই নিমন্ত্রণ রাখতে বেরুতে হয় আজকাল আবার এইসব অ্যাটেন্ড না করলে তো বিজনেস চালানোই দেয় তাই তোমাদের একজন থাকলে বুড়েবেলা কিন্তু ঝিমলি কি আমাদের কথা পুতুল তাড়াতাড়ি বলে বাবাকে ঝিমলি খুব ভালোবাসে আসবার সময় আমাকে বললাম মা দাদুকে বলো দাদু এলে আমি আর দাদু একদিন জয় রাইডে যাব। সেদিন কিন্তু গাড়িটা ছেড়ে দিতে হবে মািমলি কি জানা হয়েছে থেকে জোর করে ছবি তুলে নিয়ে যায় তবে আমি বলে দিয়েছি ওসব পয়সা টয়সা নেওয়া চলবে এই কথার মাঝখানে পার্থ দু একবার থামাতে চেষ্টা করে ব্যর্থ হয় বুড়ো বলে ও ভালো বুড়ো বলে ভালো বই কি যে যুগের যে হাওয়া বুড়ো বলে আহ তোমাদের দার্জিলিং যে আবার বাবা বাবা ঝর্ণা দাদাকে চিঠি লিখেছে ও প্রেগনেন্ট তাই মা যদি ওর কাছে গিয়ে থাকে ওর একটু সুবিধে হয় আর কি মাস পরে তো আমাদের সেখানে যাওয়ার কথাই আছে তাই এ কথা ঝর্ণা তো তার মাকে লিখলেও পারতো না আমাকে ঠিক লেখে নি আসলে পুতুলকে লিখেছে তাছাড়া সেদিন সমর ওর অফিসের ব্যাপারে কলকাতায় এসেছিল ও বলছিল মা যদি তাড়াতাড়ি দিল্লিতে আসতে পারেন তো খুব ভালো হয় পুতুল বলে ঝর্নার শরীরটা খুব খারাপ তো মা বুড়ো বলে মানে ঝর্নাকে দেখাশোনা করবার জন্য তোমাদের মা দিল্লি যাবেন বুড়ো বলে আর ঝিমলিকে দেখাশোনা করার জন্য তোমাদের বাবা কলকাতায় থাকবেন পার্থ বলে মা তোমরা এমন কোনো কথা বলছো না সত্যি যে না এখন একটু প্রয়োজন হয়ে পড়েছে আর তোমার মাকে নিয়ে কলকাতায় যাচ্ছে। তারপর তোমার মা দিল্লি চলে যাচ্ছেন আর আমি কলকাতায় থাকছি এইতো হ্যাঁ একেবারে তাই আমি কবে দিল্লি যাব যত তাড়াতাড়ি অ্যারেঞ্জ করতে পারা যাবে তাছাড়া বাবা এই যে তোমাদের এখানে ওখানে কেবল ঘুরে বেড়ানো এতে তোমাদের হয়তো মনে হতে পারে যে তোমাদের যেন কোনো দামই নেই কিন্তু ধরো যদি তুমি আমার বিজনেসের দিকটা মানে এই আইনের মারফাজে কোথায় কি করে রেখেছি মানে একটু এদিক ওদিক হলে একেবারে বুঝতে পাচ্ছে। পারছো আজকাল ইনকাম ট্যাক্সও বুঝলে না হ্যাঁ বুঝেছি তোমার দু নম্বর খাতাটা আমায় সামলে দিচ্ছে তার মানে মানে বয়স তো অনেক হলো পঁয়ষট্টি বার হয়ে গেছে এখন রাত যারা তেল মাখানো পাউডার মাখানো এই ব্যাপারও যাবে তাছাড়া নিয়ে প্রবেশ করে রত্ন ওর হাত থেকে নিয়ে মা বাবার সামনে ট্রেটা রাখে রত্ন সদানন্দ যাও দাদা বউটকিচ গুলো জিপে তুলে দাও ওপাশের ঘোড়ানোর সুরে দিয়ে না চলে যাও পুতুলবেলা যাই বাবা আমি ওপর থেকে ব্যাটটা নিয়ে আসি পার্থ বলে তাহলে আমার নিয়ে এসো পুতুল পুতুল ওপরে চলে যায় একটু অস্বস্তিকর অবস্থা স্বদেশ বলে যে দেখি আবার ড্রাইভারটা আবার আমাদের করতে বলো না একটু বাজারটা ঘুরে আসা যাবে পার্থ অস্বস্তিতে সিগারেট কেসটা বার করে ধরা থেকে আবার পকেটে রেখে দেয় বৃদ্ধ বলে ইচ্ছে হলে খেতে পারো যে কি এসে যায় বুধ বলে কি যে বলো একদিন খাইনি আমাদের সামনে এখন খেতে পারে বুড়ো তাকায় খালি গুড়ির দিকে পার্থ পুতুলটা এত দেরি করছে বুড়ো বলে শোনো আমাদের একটু ভাববার সময় দাও এখনই বলতে পারছি না তোমার মা দিল্লি যাবেন কি না সবাই চিপ করে থাকে রত্ন বলে বুঝতে কেন পারছো না বাবা যেখনি এছাড়া উপায় নেই আমাদের দরকার অদার করে তোমরা যদি না বুঝো পার্থ তাছাড়া এটা তো একটা পারমান্ট ব্যাপার হচ্ছে না কয়েকটা মাসের ব্যাপার বুড়ো বলে কয়েকটা মাস তবু ভেবে দেখি রত্নবেলা যা ভালো বুঝে করো এক সময় তোমরা এমন অবুঝ হয়ে যাও না পার্থ বলে যা করছি তোমাদের ভালোভাবে মনে করে করছি রত্ন বলে দেখো বাবা যদিও আমার স্বভাব নয় এরকম করে কথা বলা তবু বলছি মানে তোমরা বোঝো কেন যে তোমরা এখন আমাদের উপর ডিপেন্ডেন্ট আমাদের ভালো মন্দ তোমাদের একটু দেখতে হবে না বুড়ি বলে তবু উনি যখন বলছেন আমি একটু ভেবে দেখি রত্নবেলা কোথায় বসে ভাববেই সে তো আমার এখানে বসেই ভাবতে হবে হঠাৎ বৃহস্পতিবার হ্যাঁ তোমার ওই সদানন্দ বলে রেখো চিকেন ফ্রাইড কথা ওটা ভারী সুন্দর শিখিয়েছে ওকে ওটা আমার চাই কিন্তু সেদিন চলো কথা চলো তাহলে যাচ্ছি বুড়ো বুড়ি কোনোদিকে না থেকে বলে এসো পার্থেঙে দিয়ে কেন চাট ও জুড়ায় গেই আবার জল বসা ও বুড়ি বলে না বসাতে হবে না কেনে? কেন বলে আজ আমাদের উপবাস সেইটা বলেন রত্ন প্রবেশ করে হাতে ভ্যানিটি ব্যাগ সদানন্দ আমরা বাজারে যাচ্ছি ফিরতে একটু দেরি হতে পারে দুবাই উঠলে ঠিক মতো ব্রেকফাস্ট করে দিও আর ও হ্যাঁ মাকে জিজ্ঞাসা করে নিও মা বাবা কি কি খাবে সেই মতো সমস্ত করে দিও সদানন্দ বলে ও আ দেখতো পাস কিসের পোস ওরা চুপ করে থাকে সদানন্দ যাবে ওখান থেকে খাওয়া করে দাঁড়িয়ে থাকবে কাজ করবে যা আর শোনো বুবাইকে বলো কোথায় যেন বেরোয় না আজ রোববার একসঙ্গে বসে খাবো সদানন্দ চলে যায় বলে মা তোমরা একটা পদার্থ আছে দয়া করে বুগাই আর সদানন্দ সামনে এক সিন না আমি যাচ্ছি রত্ন বেড়ে যায় আবার আর একটা জিপ চলে যায় একটু পরে বুড়ি বলে কি ভাবছো বলে ছবি দেখছি ছবি তুমি দেখছো না কতদিনের কত কথা চোখের সামনে দিয়ে ঘুরমুর করে ফেসে যাচ্ছে না সে আমার আচল ছাড়ে না কোথাও যেতে দেবে না আমাকে রতনার জামা ছিঁড়ে গেছে দ্বিতীয় জামানেই নেই স্কুলে যাওয়া হবে না রত্ন কাঁদছে সে তো কলকাতায় আসার মনে আছে পার্থর অন্নপ্রাশনে পার্থ বিছে হয়েছিল বলে তুমি রত্নার বেলায় বললে হ্যাঁ হ্যাঁ মনে করেছে বললাম যে মেয়ে বলে কি ফেল না ওকে বালা গড়িয়ে দিতে হবে আমিও ছুটলাম সেই কালা চাঁদ সে বিপ্লবের বেলায় তো আংটি না হ্যাঁ আর ঝর্নার বেলায় না ঝর্নার বেলায় কাঁসার থালা আর দেই সারা হলো হ্যাঁ তার আগেই তো সেই পঞ্চাশের দুর্ভিক্ষ হয়ে গেল না বুড়ি বলে হ্যাঁ মনে আছে সেই একদিন এক বুড়ো চাষা তখন অবশ্য ভিকিরি আহ ভিকিরি না ওই হলো এসে আমাকে বলে মা ওই বুড়োটা একটু ভাত খেতে যাচ্ছে। তখন তো আমাদের রাতের খাওয়া সারা একদলা ভাতও কোথাও নেই তা গিয়ে বললাম বাবা ভাত তো একটু নেই তা কাছারির বারণদায় শুয়ে পরে বলল আচ্ছা কাল খামো রত্ন জল আর গুড় দিলো খেলো কিন্তু বুড়ো বলে সকালে আমি তো প্রথম দেখলাম মোরে কাঠ হয়ে পড়ে আছে মাগু তোমরা সাধারণ কতলো লোক ইংরেজ ভারত ছাড়ো বলে জেলে গেলে নেতারা জেলে সারা দেশের মানুষের মধ্যে কেমন একটা কেমন একটা ইয়ে হয়ে গেল বুড়ি বলে হ্যাঁ মনে হয়তো কিসের একটা দৌড় গোড়ায় এসে পৌঁছে গেছি এবার দরজাটা খুললেই যেন এক দেশে পৌঁছে যাব। সেখানে বুঝি দুঃখ কষ্ট শোক তাপ অভাব কিছুই থাকবে না নিজেদের দেশ হবে নিজেদের রাজা হবে আর তখনই নিজেদের দেশের লোকেরা সস্তায় চাল কিনে কিনে অন্ধকারে আমার হাতে ফলানো সোনার ধান ধরেছিল ঠিক কিন্তু বোকা তো খুঁজে বার করতে পাই তখন সে দম ফুড়ে গিয়েছিল না কি স্বপ্ন জেলে গেলাম সে প্রথম শাড়িতে ছিল কিরণদি আর বৈরাগী মামা আর পরেশের শাড়িতেই তো আমরা আমি লাহিড়ি মাসি আর পঞ্চাগুপ্ত আর নিখিল দারোবা সেই ঘোড়ার পিঠের উপর করে এখনো বলছি পতাকা ফেলে দিই ফিরে যান না হলে আমি গুলি লাঠি চালাতে বাধ্য আর তত আমরা বলি বন্দে মহাতরম ইংরেজ ভারত ছাড়ো করেনা মরেঙ্গে বুড়ো বলা করেঙ্গে ইয়া মরেঙ্গে ওই হলো আমাদের পাশের বাড়ি রয়েছে গৌ রবি কিলের বিধবা দিদি বুঝে দিদি বুঝে দিদি আমার কানে কানে বলে যে বউ তুই ছ মাসের পর কি বাড়ি চলে যায় লাইন থেকে বেরিয়ে যায় গতি ভালো না কি হতে কি হয় তখন কি ওই কথা কানে নিতে মন যায় বলো মনে হলো পৃথিবী রসাতলে গেলেও আমি লাইন ছাড়তে পারবো না দৌড় হল আর বাড়ি বসে বসে আমার কি চিন্তা না থাকতে পেরে রাস্তায় বের হলাম পার্থ রত্ন চললো আমার হাত ধরে আমার সঙ্গ ছাড়ে না পার্থ তো বারে করে বাবা বাবা সত্যিগুলি চালাবে বাবা মা মরে যাবে না তো বাবা আর তাই শুনে রত্ন ঢুকরে ঢুকরে কেঁদে ওঠে ওদের কান্না দেখে আর আমার মন বলে ওঠে কেন যে আমি তোমার যেতে দিলাম